الحمد لله نحمده ونستعينه ونشافره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور عن فتنا ومن سيئات أعمالنا من يات الله فلا مضللا ومن يزلله فلا هاديلا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 وَن الشدو الن سّidaنا وَتدنا وَعَببَنا وَعَب بَ رَبّن وَطببَنا وَطببَفُلُ بن وطبيب أَلانا وَمولنا مُعََّدًا بذُهُ وَثُُ الذيذ أَرسَلَهُ إلَ كَّة للَّ وداعيا إلى الله بإذنه وتراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُل إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ وقد قال رسول الله صلى الله عليه وسلم أشر من الفترة قص الشعر وإعطاء اللحية والسواق آمنت بالله صدق الله مولانا العزيم وصدق رسوله النبي الكريم ওনালা দালি কলামী নীন শাহিন্দুলিল্লাহ মোমিন মোমিনু পেদা নকশে কাফে পায়িকো খোজের কদম আজ বি আলমটা খাজনা गोर सुनते नुमी की करे पैर उम्मत, तूफा से नल जाएगा फिर उसका सफिना, इस दौर में मैं और जाम और रहे जम और साकी ने बनाई रोश लुत्फ करम और মুসলিম নে তা রোকিয়া আপনা হরম ও তরচো আনম ইন তাজা খোদা উম বোড়া সব সে বতন হাজা খোদা উম বড়া সব সে বতন হি রা নুকা হজাহ কাক হবহান গলা আইন মেলানা জ্ঞাপন করছি ওই মহানাড়ি জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদা আচার কু অভিজ্ঞান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমের একটি আয়াত এবং মুসলিম শরীফ থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি आयात हादी के सामने रेखे इंशाल निर्धारित समय किताबिक गलोना उ नबीजी पावना सम्पर्क उम्मीद नबीजी पावना हम्मत हार क्षेत्र सब समय नबीर एटार अनुकरण अनुसरण कर तरी धाराकिकताय हादिस अपन सम्मुख एन पड़े कुजरपादल्लासल्लम दस टी विषय हलो नबीगण के शून्य अंतर्भुक्त ये प्रत्येक रखा फले पालन ऊपरों करतब आल्लाब जगतवास एक लक्ष मतान दु लक्ष चौबीस हजार नबी एवं रसुल प्रेरण कर প্রত্যেক নবী রাতুলের দশটি বিষয় যত নবী এবং রাতুলের দুনিয়াতে এসেছেন সকলেই দশটি বিষয়ের উপর আমল করতেন এই দশটি বিষয়ের উপর সকলেই ঐক্য ছিলেন এজন্য আমাদের শরীয়তেও ওই দশটি বিষয়কে আল্লাহর নবী সুন্নতি হিসাবে আখ্যায়িত করে দিয়েছেন এক নাম্বার কত সারে आज के दस टीष्ट आलोचना करते आलोचना कस्तु सार गोप खाटो मोट काटा शुद्ध आल्लाबी सुन्नत कर तबी एवं रतन एस सकले सून्नटी पालन कर सकते हम करोप खाटोरा हादिस बसा की सुंदर हादिसे हल्क सार बोले ना अल्प मानी मुंडन करा और कच्चून मानी खादो कर मोस मुंडन करा निशेष जो एुर मोस स्थान टाना है व्यवहार करा अकाले मानस दृष्टिशक्ति कमे जाए यह आल्ला नबी मोस मुंडन करार्जन है काटार जो बोले কারণ মোষ মুন্ডন করা কেউ কেউ মাতুর বলেছেন কেউ কেউ হারামও বলেছেন তবে যারা মুজাহিদিন একরাম শত্রুদেরকে আতঙ্কিত করার জন্য ওদের জন্য মোষ লম্বা করার লম্বা রাখা যায় যারা মুজাহিদ ইসলাম ওরা ছাড়া আর অন্যদের জন্য গোঁপ খাটো করার কথায় নবীজি বলেছেন এমনভাবে খাটো করবেন যাতে করে উপরের ছোডের কিনারা দেখা যায় ঠোঁটের এই কিনাড়াটা যাতে করে কি দেখা যায় আমরা এত ঠোঁটের এইবার সেবার আপনার নাচটি শ্লেষ বা বেরিয়ে এখানে অনেক সময় আটকে থাকে দুলা বালিয়ে মশে আটকে থাকে আপনি যখন সানি পান করবেন তখন এই যদি উপরের ঠোঁটের নিচে আপনার মুশগুলো ঝুলানো থাকে অবশ্যই পানি করার সময় আপনার গ্যালাসের ফানি এ মোষের সাথে অবশ্যই লাগে এটা একটা রুচির ব্যাপার সেভার এজন্য মুখ খাটো করার কথা নবীজি বলেছেন এমনভাবে খাটো করবেন জাতিপুরের চামড়া দেখা যায় এটা বেশি উত্তম এটা হচ্ছে কি বেশি উত্তম আর আমাকে যেভাবে দেখতেছেন এটা হচ্ছে সেকেন্ড ডিভিশন মানে একটু উত্তম কম এটা একবারে ঠোঁট দেখা যাওয়া পর্যন্ত খাটো করা এতে সব বেশি যারা পারেন ওই শূন্য অন্তর্ভুক্ত। দুনিয়াতে যত নবী এবং রাহুল এসেছেন যত উলিয়াল্লাহ এসেছেন সকলেরই দাঁড়ি লম্বা ছিল আব্দুল আজিজ মহাদহমতুল্লাহ আলাই তিনি বলেছেন হলক করে জানে লেখাইয়া হারামাত অগুজের স্থানে আ বকদ্রে কুব্জা ওয়াজিবার দাঁড়ি মুন্ডন করা হারাম দাঁড়ি মুন্ডন করা কি হারাম অগুজের স্থানে আ বকদ্রে কুব্জা ওয়াজিবার সুতরাং দাঁড়িয়ে রাখতে হবে কি পরিমাণ লম্বা রাখবো এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে লম্বা রাখা সর্বসম্মতিক্রমে সকল পোকা হায়ে গ্রামের নিকট ওয়াজিব যে দাঁড়িয়ে রাখলে রাখতে হবে কি পরিমাণ বলেন এক মুষ্টি পরিমাণ আল্লাহর নবী হাদী বলেছেন খল ইপুল মুশরিকিনে বা আপুলো হ্যাঁ আমার তোমরা মুশরিকদের উত্তলিকদের বিরোধিতা করো সুতরাং বুক খাটো করো এবং দাঁড়ি লম্বা করো অন্য এক হাদিফে আল্লাহর নবী বলেছেন জাজু সাওয়ারে বা ওয়ারফুল লোহা অখিফুল মাজুস আল্লাহ রবি বলেছেন তোমরা মোষ কর্তন করো গোপ খাদ করো এবং দাঁড়ি লম্বা করো অগ্নি পুজারীদের বিরোধিতা করো যারা মোষলে গোদের স্বভাব ছিল ওরা দাঁড়িয়ে মুন্ডন করত। আর যারা অগ্নি পূজারী ছিল তাদের স্বভাব ছিল তারা দাঁড়ায় মুন্ডন করতো না বরং দাঁড়িয়ে খাদো করতো তারা আর আল্লাহর নবী বলেছেন তোমরা এই উপয় পুরুষের কি করো বিরোধিতা করো আর করাও মুন্ডন করা এবং দাঁড়ি খাদ বলেছেন দাঁড়ি লম্বা করো কারণ তুমি যদি দাঁড়ে মুন্ডন করো অথবা দাঁড়ে খাদও করো তোমার সাথে মোশ্রেক অথবা অগ্নি পুজারীদের সাদৃশ্য হয়ে যাবে আর নবী বলেছেন মানাবি কিনুয়া মিন হুম प्रदायर साथ सदृश्य ग्रहण करें हासर तर साथ ही हो दाई दाएं मुंडन करेंसरेक्रा और दाएं करतन करेंग्निपूजारी आपने मुंडन करें अथवा करतन करें ज करें वो दु संप्रदाय एक सम्प्रदायर साथनर सदृश्य जाए पर आपनारोसरेक ना अग्निपूजारी साथ আর দাঁড় মুন্ডন করার কারণে মহিলাদের সাথেও পুরুষের সাদৃশ্য হয়ে যায় মহিলার মুখে সাব নেয় একবার পরিষ্কার এখন পুরুষে যদি দাঁড়িয়ে মুন্ডন করে তখন পুরুষের সাদৃশ্য কাশা দেওয়া মহিলাদের সাথে এইটাও রিজাল। আল্লাহর নবী ওসমস্ত পুরুষের উপর অভিসম্পাদ করেছেন যে সমস্ত পুরুষ মহিলার সাদৃশ্য অবলম্বন করে এবং ওসমস্ত সমস্ত মহিলাদের উপরও আল্লাহর নবী অভিসম্পাদ করেছেন যে সমস্ত মহিলারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে এবং দাঁড়িয়ে খাট মুন্ডন করার কারণে যখন আপনার চেহারাটি ফ্রেশ হয়ে যায় তখন আপনার সাথে কার সাদৃশ্য হয় মহিলাদের সাথে এটা নিষেধ আল্লাহর নবী একটি হাদিসে বলেন যাদের দাঁড়ে সাদা হয়ে গিয়েছে চুল সাদা হয়ে গিয়েছে ওদেরকে আল্লাপাত কেয়ামতরুদিন আসরের ময়দানে আজাদ দিতে লজ্জাবোধ করবেন কত বড় সুসংবাদ যাদের দাঁড়ে সাদা হয়ে গিয়েছে ওদের জন্য কি তাদের ভিতরে আছে হজরত ইয়াহিয়মতুল্লাহ আল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন তিনার মৃত্যুর পরে মনকান কবর এসে তিনাকে প্রশ্ন শুরু করছে মার রম বুকা ওমা দিন আর আমাদের সকলকেই কবর রাখার পরে তিনটি প্রশ্ন করা হবে ঠিক কিনা কর সকলকেই করা হবে উনি উত্তর দেয় না চুপচাপ বসে রইলেন মনকান নকির একটু চোখ লাল করে বলতে লাগলো আরে বুদ্ধ চুপ কেউ বলতাম কেউ নেই সে বুড়ো মানুষ তোমাকে প্রশ্ন করতেছি চুপ কেন বৈশাখ উত্তর দিচ্ছ না কেন কি ইসলাম কি তোমার পরে উত্তর দেয় না পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আছে কেউ তুমি উত্তর দিচ্ছ না কেন কয় দুনিয়াতে আপনার নবীর একটি হাদিস শুনেছি আপনার নবী বলেছেন আল্লাপাকি সাদা দাঁড়েদারি লোককে সম্মান করে কিন্তু ফেরেসটা যে বাবা আমাকে এখন ডাটা শুরু করছে আল্লাহর নবী আল্লাহ পাক বলেন হে ইয়াহিয়া তোর নবী সত্য ন তুমি বর্ণনা করছো সেটাও কি আপকে শুধু তোমার দাঁড়িয়ে এই কারণে আমি আল্লাহ তোমাকে নাজার দিয়ে দিলাম আমল সে জিন্দগি বন্তি হ্যা জান্ন জাহান্নাম কি আপনি চিত্রত্বে না নুরি হ্যা নারী জীবনে বাই অনেক কিছুই তো জানলাম জানার দ্বারা কি লাভ হবে আমাদের যদি আমাদের ভিতরে মানানা আছে ছোটবেলা আপনি গুণা করেন চল্লিশের আগে এটা মেনে নেওয়া যায় কিন্তু আপনি চল্লিশ উদ্ধ একজন মানুষ আপনি এখন দাঁড়ি কটল করেন এটা কেমন কথা এটা তো মানা যায় না। আল্লাহর নবী মুসলিম ও ও আমার মতেরা তোমাদের যদি দাঁড়িয়ে সাদা হয়ে যায় চুল সাদা হয়ে যায় এগুলাকে তোমরা উপড়ে ফেলে দিও না কেননা এই সাদা দাঁড়িয়ে এবং সাদা চুল কেয়া মধ্যে দিদি অন্ধকারের দিন নূরের মত চমকিতে থাকবে অনেকে যখন দাঁড়িয়ে সাদা হয় আনার মাধ্যমে দেখে আয় নাতি যখন কেঁয়ারা দেখে দিই শব্দ না সাদা চুল সাদা তখন নাতি পুটি এদের কি দিই বুঝলে কি উঠে পালায় বুঝলে নিষেধ লাফু নুর মুসলিম বনিত একটি ঘটনাও লিখেছেন হাদিসের ব্যাখ্যায় মহাদিস এক লোক জীবন করে আমনই করতেন না মৃত্যুর সময় বাচ্চা কাচ্ছা থেকে উচিত প্রশ্ন আমার ছেলেরা আমি যদি মৃত্যুবরণ করি তোমরা আমার দাঁড়িতে একটু আটা মিক্সার করে সাদা করে দিই এমনই করা হলো মৃত্যুর পরে ছেলেরা দাঁড়িতে আটা মিক্সার করে একটু সাদা করে দিয়েছে মনকান্ন দেখলো সব্যনাচ এগুলো তো তার কৃত্রিম রঙ এগুলো অরিজিনাল কি দাঁড়িয়ে কালার ন জিজ্ঞাসা করলো তুমি এমন কেন করলা জিজ্ঞাসা করা হলো আল্লাহকে গিয়ে বললো আল্লাহ কবর এমন একটু লোক আসছে এ অবস্থা আল্লাহ গিয়েছিল কারণ কি তুমি কেন এরূপ করেছো সে বলেছে আরো ওগো আল্লাহ আপনার নবীর একটি হাদিস আমি শুনেছি দাদা দাঁড়িয়ে সাদা হয়ে যায় আপনাকে ওদেরকে আজাদ দিতে লজ্জাবুত করেন কিন্তু আমি তো জীবনে গুণাই করলাম ছেলেদেরকে অতিরোধ করলাম যদি মারা যায় অন্তত দাঁড়িয়ে সাদা না হলেও যদি দাঁড়িয়ে আবার সাদা করে দেওয়া হয় তাহলে সাদা দাঁড়িয়ে লোকদের একটা সাদৃশ্য কি সাদৃশ্য হয়ে যাবে ওদের সাথে আল্লাহাদ বলেন হেরে বেটা যাদের বাস্তবে দাঁড়িয়ে সাদা ওদের সাদৃশ্য দুই গ্রহণ করার কারণে আমি আল্লাহ থেকে নাজার দিয়ে দিলাম রহান আল্লাহ এই জন্য আমার ভাইরা দাঁড়ি এদের কি প্রদিল কোন হাদিসে নেই দাঁড়ি কাটার কথা কিন্তু গোপ কাটার কথা বহু হাদিসে আছে বুপ কাটো বুক কাটো কিন্তু দাঁড়িয়ে কাটতে হবে এ পরিমাণ কোনো হাতিস বলতে কি হাদিসের ভিতরে মহার দিসে গ্রাম বলেছেন এক পুষ্টির অধিক যদি কাহার দাঁড়িয়ে হয়ে যায় ইচ্ছে করলে সে কাটতে পারবে ইচ্ছে করলে কি কাটতে পারবে একবারে লম্বা করা নাভি ফার হয়ে যাওয়া এভাবে নিষেধ আইলাম ইমরাম গাজালী রহমতুল্লাহ বলেছেন তাদের দাঁড়িয়ে অধিক লম্বা হয় এদের জ্ঞান লোভ পায় জ্ঞান কমে যায় এদের এই জন্য অধিক লম্বার কথা নয় টা ভালো এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজি এক মুষ্টি পরিমাণ রাখা কি ওয়াজিব সমস্ত মহাদিস এটার উপর একটু কারণ দুনিয়াতে কোন নবী এমন ছিল না কোনো অলি এমন ছিল না যার মুখে কি ছিল না দাঁড়িয়ে ছিল না একটু কষ্ট করেন দুনিয়াতে যদি দাঁড়িয়ে রেখে মরতে পারেন পরকালে আর আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে না জান্নাতে কোনো নবীরও দাঁড়িয়ে থাকবে না কোনো অলিরও দাঁড়িয়ে কি এমন তার আকর্ষণ থাকবে চোখে জুরদান মুরদান কোনো পছন্দ দাঁড়ে বলতে তার চেহারা একটু কষ্ট করে। আরে দুনিয়াতে তো বাঘ দেখবেন ওর দাঁড়িয়ে আছে কিন্তু বাঘিনি ওর কি নাই দাঁড়ি সিংহ তার দাঁড়িয়ে আছে কিন্তু সিংহিনী তার বাগের দাঁড়িয়ে আছে কিন্তু সিংহিনীর কি নেই দাঁড়িয়ে নেই কত বড় ব্যবধান এই আমার ভাইরা আমরা দাঁড়িয়ে দেখার কি করব সকলে চেষ্টা করতে হবে এটা নবীর সুপারিশ ছাড়া সরকালে কোনো মত জানাতে যেতে পারবে কখনো সম্ভব হবে না আপনি যদি দাঁড়িয়ে না রেখে মৃত্যুবরণ করেন নবীর সুপারিশ পাবেন এটা কল্পনাতে আছে আপনাদের নবীর আমাদের দাঁড়ে কাঁদা মানে নদীর গলায় খুর লাগানো আপনি নবীর গলায় খুর লাগান আর নদী আপনার জন্য সুপারিশ করব এটা পশ্চিমকালে হতে পারে যদি রাখেন আপনার অনেক উপকার অপরিচিত স্থানে যদি আপনি মৃত্যুবরণ করেন অতি দ্রুত আপনার কাপড় কাপড়ের ব্যবস্থা করা হবে আপনাকে উলঙ্গ করে আপনার খটনা পরীক্ষা করা লাগবে না আপনি মুসলমান কি না এটা পরীক্ষা করা লাগবে না অপরিচিত কোন স্থানে মারা গেলে অতি দ্রুত আপনার জন্য কি হবে ব্যবস্থা হয়ে যাবে মানুষকে কোথায় মরবে এটা কি গ্রান্টি আছে না মৃত্যু ঘটবে আমার ভাইরা দাঁড়িয়ে ব্যক্তি দাঁড়িয়ে রাখার দাঁড়িয়ে লজ্জায় অনেক বড় বড় গুণা থেকে বিরত দেখতে পারে যদি মুখে দাঁড়িয়ে থাকে দেখবেন অনেক বড় বড় গুণা থেকে সেই ফিরে যায় হাইরে দেখো আমার মুখে দাঁড়িয়ে আমি কিভাবে সিনেমা দেখি আমি কিভাবে মিথ্যা কথা বলি আমি কিভাবে চুরি করি এটা কি দাঁড়িয়ে বরকত কিসের বরকত বলেন এটা দাঁড়িয়ে বরকত আমার ভাইরা দাঁড়িয়ে যদি রাখেন ইমাম মোহিনের যোগ্যতা আছে আপনার ভিতরে কোথাও এমন জায়গায় গিয়েছেন ইমাবতী করবে এমন কোনো লোক নেই মার্শাল্লাহ আপনি ব বকলম আনে ব তো আপনার দাঁড়িয়ে আছে আপনাকে সকলে ঠেলে দিবে যে ভাই আজকে আপনি আমাদের কি করেন কিন্তু যার দাঁড়িয়ে তাকে কখনো কি এভাবে ফেলে দিবে না আর যারা দাঁড়িয়ে কাটে এক মুষ্টি থেকে যাদের দাঁড়িয়ে কম ওদের পিছনে নামাজ পড়া এটা মাত্রেনি মানে হারামের কাছাকাছি যোগ্যতা আসবে আপনার ভিতরে যদি আপনি ডাই রাখেন আর ডাক্তারি দর্শক মতেও ডাইর অনেক উপকার এক নাম্বার বন এবং লম্বা ডাই গলাকে শীত এবং গরমের প্রতিক্রিয়া থেকে রক্ষা করে যাতে দাঁড়িয়ে লাম্বা দেখবেন গলাতে সহজে আর শীত লাগবে না কথা গরমের কারণে তার কোনো কি রোগ হবে না এটা দাঁড়ির বরকত এবং ফাইরিয়ার মতো মারাত্মক রোগ থেকে দাঁড়িয়ে মানুষকে রক্ষা করে নাম্বার তিন দাঁড়ি মরদামি শক্তি বৃদ্ধি করে যৌন শক্তি শক্তি দাঁড়িয়ে বৃদ্ধি করে আর যদি কোনো মানুষ দাঁড়ি করে তখন वो मर्दमी शक्ति लोप पब दृष्टिशक्ति हस पे जाए अथच ये शक्तर जो मानुष एक हेचित दृष्टिशक्ति हे मर्दमी शक्ति उभय शक्ति मानुष बृद्धि कर लक्ष लक्ष टा खरच करेंपन चोक भलो यह बुझे ना एक बार चट्टग्राम फूल फादी हासपता ग বা ঢাকা ইসলামী হাসপাতালে গিয়ে দেখবেন বিখ্যাত বিখ্যাত হাসপাতাল দেখবেন লক্ষ লক্ষ মানুষ দৃষ্টিশক্তির যন্ত্রণায় ভুগতেছে দৃষ্টিশক্তির লোক পেয়ে গেছে ওদের কিন্তু যদি দাঁড়িয়ে রাখা হয় আল্লাপাক এর বরকথে তার দৃষ্টিশক্তি কি কখনো কি নেয় না কমায় না এটা ঠিক রাখে ঠিক একই অবস্থা মরদামি শক্তির কারণে রাত পেয়ে যাওয়ার কারণে আজকে হাজার হাজার সংসার দুলিস হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে মিল ঝগড়া যদি আপনি দাঁড়িয়ে রেখে পারেন কুদ্রতি বা আপনার মর্দামি শক্তি দেখো হেফাজত করে দিবে আমার ভাইরা অনেক মহিলা নাকি তার স্বামীকে করে। চাপ সৃষ্টি করা হয় কি গণ করা হয় নাকি করা হয় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন লোক যদি গেলেও পাত্রী দেখার জন্য সে যদি বুঝতে পারে তার তো দাঁড়িয়ে আছে তখন তার প্রস্তাবটাকে দিনাই করে দেয় মহিলা সর্বপ্রথম যাই যে মহিলা তার স্বামীকে দাঁড়িয়ে জন্য বলে আমি বলবো ওই মহিলা কখনো স্বামীর হিতাকাঙ্ক্ষী নয় ঠিক কি না ক যে তার স্বামীকে জাহান নামের পদ দেখায় এবং নদীর গলায় চুরি দিতে বলে সে কখনো স্বামীর হিতাকাঙ্ক্ষী নয় স্বামী নাকি স্বামীরা আবার স্ত্রীদের কাছে অনেক ক্ষেত্রে ছোট এই জন্য স্ত্রীর কথা রক্ষা করতে গিয়ে সৃষ্টির আনুগত্য করা যায় নেই হারাম আপনার মা যদি আপনাকে চুরি করার জন্য বলে চুরি কি আপনার জন্য বৈধ হবে বলে না কেন হবে না। চুরি কখনো বৈধ হবে না আপনার ওস্তাদ যদি আপনাকে মিথ্যে কথা বলার জন্য বলে এটা এই আদেশ আপনার জন্য পালন করা জরুরি নেওয়া ঠিক আপনার স্ত্রী দাঁড়িয়ে কাজ হারামের জন্য যদি আপনার স্ত্রী আপনাকে বাধ্য করে আরে নবীকে নারাজ করে স্ত্রীকে খুশি করবে। এটা কেমন বড় আর দোকানে আপনার স্ত্রী আপনার জন্য সুপারিশ করবে না সুপারিশ না করলে আপনি বেসতে যেতে পারবেন কিন্তু নবী বেশ কিন্তু নবী যদি আপনার জন্য সুপারিশ না করে বেসতে যাওয়ার কোন উপায় আমাদের জন্য থাকবে না আর কথা আপনার স্ত্রী যদি আপনার দায় পছন্দ না করে বেশি থেকে আপনাকে এই তো কথা আপনাকে ডিভোর্স তো চলে যাবে সমস্যা কি স্ত্রীর বিকল্প স্ত্রী আছে কিন্তু নবীর বিকল্প কি কোন নবী আছে আর নাই নবীর বিকল্প নবী নেই কিন্তু স্ত্রীর বিকল্প তো স্ত্রী আছে তা ছিল বীর আদেশটুকু আমরা অবশ্যই কি মানতাম নবীকে আমি ভালোবাসি মুখিকভাবে কিন্তু নবীর যখন আনুগত্যর কথা আছে তখন আমরা আর নেই কাছে পেপয় কেহার গেসবা মন্দির বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে কখনো মন্দিল মাকসাতে পৌঁছা সম্ভব হবে না এজন্য আমার ভাইরা নবীর এই দাঁড়ি শূন্যকে আমরা পালন করার চেষ্টা করি দাঁড়ি লাম্বা করার জন্য নবী বলেছেন দাঁড়ি কাঁদার জন্য কোনো হাদিস নাই যদি কাঁদার জন্য হাদিস থাকতো তাহলে বলতাম এতটুকু কাটবে না এতটুকু কাটবে সেটা হচ্ছে পরে কাটার কোনো হাদিসেই নাই হ্যাঁ পোকা একরাম বলেছেন এক পুষ্টির পর যদি কোন সমস্যা নেই দেখেন এগুলো কর্তন করে আসলে মাথা জানা নেই অজ্ঞতার কারণে এগুলো কর্তন করে কোনোকাহাম বলেছেন এগুলো দাঁড়ে সুতরাং দাঁড়িয়ে কাটাতো তো নেই তাছাড়া যদি গালের উঁচু অংশের এই দাঁড়িগুলোকে কাটা হয় তখন দেখবেন আপনার এই গালের চামড়াটি শক্ত হয়ে যাবে এবং যেহেতু এটা একবার চোখের অতি কাছাকাছি জায়গা হাজার হাজার রক এখানে আছে চোখের খুর লাগার সাথে সাথে ওই রকগুলো দুর্বল হয়ে যায় যার কারণে আপনার দৃষ্টিশক্তিও কি কমে যায় এই জন্য উপরের অংশের দাঁড়িগুলো আমরা না কাটার চেষ্টা করবো রাইকতে ফেললে ভালো ইসলাম সৌন্দর্য তাকে প্রাধান্য দেয় আপনি যদি দেখবেন এখানে যদি একটা খত করা হয় দেখবেন অনেক যায়। অনেক ভালো মানুষকে দাঁড়িয়ে বলেছেন কাটবেন নিম দাঁড়ে এগুলোর ব্যাপারে মহাদৃশি কারণ দেখেছেন এগুলো কর্তন করা হারাম এগুলো কর্তন করা যাইজ নেই অলক করা মুন্ডারও যাইজ নেই এগুলো হচ্ছে দাঁড়ে যদি কাহারও দাঁড়িয়ে সাদা হয়ে যায় पलफर मसाला तरह बेहारे मसाना हमो खेजा व्यदित जो खेजबेजाबून कदा बुझे की खेजाब्यदित कलो रंग खेजा व्यदित्य रंग खेजा व्यवहार करा सुन्नत क्या सुन्नव जेतु इहुदी नासारा ख्रिस्टाना ता कैजाब व्यवहार करे अपनी जदि व्यवहार करें ओते बीड़े दी है আর ব্যবহার না সাদৃশ্য হবে আপনার এই জন্য কালো খেজাব ছাড়া যদি চুল সাদা হয়ে যায় খেজাব ব্যবহার করা আপনার জন্য কি ক্ষতি হবে আল্লাহর্বী হাদিসে বলেছেন যদি কোন মানুষ কালো খেজাব ব্যবহার করে কাল কেমতের দিন তার চেহারা অন্ধকার হয়ে যাবে তার চেহারা কি হবে बयसी लोक विेष्टा तक तदा दाणी गुके सदा चूल के कलो खेजा माध्यम में कलोरे एक जुवक सजे एट धोका धोखा खेला ধোকা দেওয়া এটা জায়জ নেই হারাম এই আমার ভাইরা কালো খাজাব ব্যবহার করবেন না কালো খাজাব এই দুনিয়াতে সর্বপ্রথম ব্যবহার করেছিল ফেরাউন কে ব্যবহার করেছে বলেন যারা কালো খাজাব ব্যবহার করে এতে সাবৃশ ঠিক কিনা মান তাচাবা বিকুয়া মিনটা আর অফিল আরব আরবের মধ্যে সর্বপ্রথম কালো খাজাব ব্যবহার করেছে আব্দুল মুস্তালেব জাদ্দুর রসুল ইহি সল্লো আলহি আসাল্লাম আল্লাহর নবির দাদা আব্দুল মোত্তালেব কালো খেজাব ব্যবহার করেছে যাই কালো খেজাব ব্যবহার করা না যায় কালো খেজাব ছাড়া অন্যান্য খেজাব ব্যবহার করতে পারেন ছড়িও তো এটা বৈধ কোনো সমস্যা নাই আমার ভাইরা দাঁড়ি কাটা এটা কবিরে গুনা বা দাঁড়ি মুন্ডন করা এটা কবিরে গুনা দুনিয়াতে যত কবিরে গুনার সন্ধান আমরা পাই যেমন চুরি করা ডাকাতি করা মদ খাওয়া ঘুস খাওয়া ইত্যাদি মিথ্যা কথা বলা এগুলো কবিরেগুনে কিনা বলেন কবিরাগুনের ভিতরে কিছু স্তর আছে সব কবিরাগুনের মান কিন্তু আবার সমান নয় জেনাকারী যখন জেনা করে তখন কি ইমানদার থাকে না জেনাকারী যখন জেনা করে ব্য করে তার ইমানটা ইমানে নূর তার থেকে আলাদা হয়ে যায় এখন কোন মানুষ দিনাকার অবস্থায় মরবে না এর গ্রান্টি কি আপনাদের কাছে আছে ভাই বলার না কেন নাই আপনি সিনেমার সামনে বসে রয়েছেন আপনি টিভি চাচ্ছেন আপনি সুদ খাইতেছেন বা জি করতেছেন এমতো অবস্থায় আপনি মরবেন না এ ধরনের কোনো গ্রান্টি আপনাদের কাছে আছে এখন দিনাকারি যখন জিনা করে তার ইমেন্টটা তার থেকে কিন্তু সরে যায় চোর যখন চুরি করে তার ইমেন্টটা তার থেকে আলাদা হয়ে যায় ইম্যান মানে ইম্যানের নোট যে মত খায় ওই অবস্থায় তার ইমান তার থেকে কি আলাদা হয়ে যায় আমার ভাইরা কে কখন মরবে এই গ্রান্ত রাহে গো রাহ কে দুনিয়া মে বসর কো জিবা নেই গফলত মত কাজিয়ান বিলাজিম ভাইকে হার আনো রাহে যু বসর আতা হ মধ্যে এখনো লেখা আছে দুটি কবিতা যে রাহাকে দুনিয়া মে বছর জীবা মেহিক মত আজ ভাই কি হার আনে যে কোনো মানুষকে মৃত্যু থেকে উদ্দেশীন অবস্থা থাকা ঠিক নয় सर्वस्था मृत्युर देहान है, दुनिया सतान तर मायर गर्व थे तरह जन्म साथ मृत्युर जन्म होया जाए जेदी दुनिया मृत्यु जन्म हुई गुनियाते आपनार मृत्यु जन्म हुआ गे তার মানে যত মানুষ দুনিয়াতে আছে ততটা মানুষের একটা একটা একটা কি আছে বলেন আমার জন্য আমার একটা একটা মৃত্যু আপনার জন্য আপনার একটা মৃত্যু জন্মের সাথে সাথে আমার মৃত্যুর কি হয়ে গেছে বলেন জন্ম হয়ে গেছে তাহলে এখন আমাদের সাথে আমাদের মৃত্যু এখানে আছে কি নাই নাকি মসজিদে ডুবতে পারমিশন লাগে আর এত ফাঁক মসজিদ এগুলো এরা ডুকতে পারমিশন লাগে সবার সাথে এখানে আছে। অনেক মানুষ নামাজ পড়া অবস্থায় মরেছে এমন ইতিহাস আপনারা কখনো শুনেছেন না শোনেন নাই শুনেছেন অনেক মানুষ এখন মসজিদে যদি কোন মানুষ মারা যায় সমাজের ভিতরে সমাজের লোক তাকে ঠিক দিবে যে লোকটার কুপাল কত খারাপ দেখ লোকটা মসজিদের ভিতরে মারা গেছে আপনাদের কি ধারণা এটা বলবো আর টিভির সামনে মদ খাওয়া অবস্থা জুয়ার যদি মারা যায় মানুষ তবু মাছাল্লা কেন আমরা এত দেখি কেন বলেন দেহিয়া নোরাহে ও ভাইরা আপনার জন্মের সাথে সাথে আপনার মৃত্যুর জন্ম হয়ে গেছে अपनारिश तो आपके एक कथा बे सलिम्ला तर जन्मे छात्रा जन्म मई भी तुम्हारे सतर्क यार भाई चोर जो चूरी कर तरह से तरम की तेना जबी गुणा इमान तक थकेमान नूर तर आलदा हो जाए जिना शेष व्याचार शेष चूरी शेष एर पर आते आबादा तरफ चले आज अस्थायी ठीक कथा बोलारूमिका सजा दाणस एर बड़ अपराध दुनिया भर आई जे दाड़ आसे छब्बीस घंटा अनबरत आल्ला से जो नामा दा ले आल्लाह তখনও তার উপর কি পড়তেছে বলেন আরে চব্বিশ ঘন্টা যদি পড়ে তো নামারটা তার ভিতরে আসে না যে ব্যক্তি ডায়েশ আসে সে যদি বাইকিল্লার তপ করে ওই টপ অবস্থা তার উপর আল্লাহর লান অফ করতেছে না একটা লোক ঘুমায় তার কি অপরাধ ডায়েশ আসা ব্যক্তি যখন ঘুমায় যতক্ষণ ঘুমে থাকবে অতক্ষণ তার উপর আল্লাহর লান অফ থাকে এই জন্য আমার ভাইরা এই ফাপটাকে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা और जो अंत अपन एबाद थकुकुक नबीर तरीका नहीं जदि मृत्युबरण बुझे पोल्ला दरबार गल्ला शिखे दी किल शिखाना जाए तेरे महबूबे के, के आया हाकित लेके आया কিন্তু তোমার নবীর সাদ দৃশ্য অবলম্বন করে দা এই কথা বলার ভাইরা এটা উল্লেখিয়া দাঁড়ি লম্বা করা এটা শুধু আমাদের নবীর শূন্য যে নয় এটা এক লক্ষ ছত্রিশ হাজার নবী রাখলের কি যত নবী আসতে সকল সব নবীর দাঁড়িয়ে কি ছিল বলে আপনার বলো যাতে দায় না আপনারা রাগ করতেছেন কিনা ভাই তাহলে আমি হক কথাটাও না বলি আমি না বুঝি না একটা কবরস্থান লাগিয়ে দেয় সব মুদ্রা এখানে সবার দোর কেন আমি দায়ের কথা বলতেছি দায়ন করতে বল আমার হপন এটা শেয়ার ইসলাম ইসলামের একটি ইউনিফর্ম দায় এটাকে আমরা অবশ্যই রাখতে হবে দাঁড়ির কোনো বয়স নেই আপনি যখন সপ্ত উপনীত হবেন তখন আপনার দাঁড়িয়ে আসবে অনেকে বলে ভাই দাঁড়ির তো বয়স হয় সে আল্লাহর বুল দেখতে আছে তার বুল তো রেকম দাঁড়িয়ে রেখার মানে আল্লাহ বয়স তো এসে বুঝে না এনে দাঁড়িয়ে দিদি মুখে কথাই এন নাকি না আল্লাহ বুঝে যে লোকের এখন দাঁড় বয়সেছে এই জন্য রেখার বয়স নাই अपना दाबी रेखते दें कथा चलो दबी तरिका कार तरिका नबी का, का। आप खुशी करते ही ना जानना तो दवा आपनर पक्षे समे सब नबीर दस की शून्न मात्र आपकी दोनत आलोचना करी एक हेचित गोप खाटो पड़ा ছোট করা আর দাঁড়িয়ে কি আল্লাহ রব্দুল্লা আলম আমাদের সকলকে দুটি শূন্যতির পর আমল করার চিত্র আছে যারা শূন্য